साढ़े नौ टाइप बांग्लादेश है टीवी बांग्ला है السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراضي منكم في درشق أمرا غطب ربي منشير جي ترانزكشن منشير جي لندن क्रय विक्रय क्रय विक्रय क्रेता और बिक्रेतार मध्य अला अलाकु बनबल मुस्तरि क्रेता और बिक्रेतार मध्यकार जो सम्पर्क से सम्पर्क नहीं आलोचना शुरू कर सकल सम्पर्क के गुरुतव दिए मध्य समाज प्रतिनियत घटे जावा प्रति मानुषर जीवन एक अपरिहार्य अनुषंग ক্রয় বিক্রয় ব্যবসায়িক ট্রানজ্যাকশন লেনদেন এই বিষয়টাকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে যেন একটি সুন্দর সমঝোতা হয় সমন্বয় হয় তাদের মধ্যে যেন কোনো ধরনের কোনো বিভেদ কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় সেজন্য ইসলাম অনেক বিধিবিধান আরোপ করেছে অনেক রুলস আর রেগুলেশন মানুষকে দিয়েছে গাইডলাইন দিয়েছে সে অনুযায়ী মানুষ যদি নিজেদের ট্রানজ্যাকশনগুলো করে তাহলে এটা অধিকতর আশা করা যায় যে মানুষের মধ্যে কোন ধরনের ক্রয় বিক্রয় নিয়ে বিভেদ বিসংবাদ তৈরি হবে না আমরা বলছিলাম যে সকল শর্ত আরোপ করেছে ইসলাম ক্রয় বিক্রয় বৈধ হওয়ার জন্য তার মধ্যে অন্যতম একটি শর্ত ছিল যে আইয়াকুন मुबाहत इंतीफा अर्थात जो पन्न्य विक्रय सेरिया चाहिदा पूरण हो नफा पोचायेत्रे नबी अकरम सल्लाह आलही हादी हमें उदृत कर যে হাজরত আবু জাহাইফারি আল্লাহ তাহারহু থেকে বর্ণিত হাদিস এবং তার সানৎ শাহি সেটি হলো যে হারামা সামানাদম ও সামানাল কাল আল্লাহ নবী রক্তের মূল্য এবং কুকুরের বিক্রি করা মূল্য এই উভয়টিকে হারাম করে দিয়েছেন কারণ রক্ত এটিও কোনো সম্পদ নয় এবং আল্লাহ রব্বর আলমিনের কোরআনের বিধান অনুযায়ী কুকুর এটি কোনো সম্পদ নয় তবে হাঁ কুকুর যদি সেটার মধ্যে বৈধ উপায়ে কোনো উপকার অর্জন করার কোনো মালাকা তার মধ্যে অর্জন করা হয় সেক্ষেত্রে সেটা হতে পারে যেমন যে সকল কুকুর শিকারের জন্য অথবা পাহারাদির জন্য যে সকল কুকুর বিশেষভাবে তৈরি প্রস্তুতকৃত আল কালবে মো প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সেটা ব্যাপার ভিন্ন কারণ সেখানে মানুষের কিছু বিষয় তার সাথে ইনক্লুড হয়েছে কিন্তু এছাড়া করিম সালাম যেগুলোকে ইসলাম সম্পদ বলে স্বীকার করেনি মুসলমানদের মধ্যে পরস্পর সেই সকল ট্রানজ্যাকশনগুলোর মধ্যে কোনোভাবেই সেটাকে বৈধ রাখেনি রক্তের কথা বলছিলাম আমরা যে মানুষ রক্ত প্রয়োজনের ক্ষেত্রে অন্য কাউকে দান করতে পারে মানুষের ব্লাড এটা ডোনেট করতে পারে মানুষ डोनेस करते क्या मानु बिक्री करते रक्त बिक्री मूल्य भक्षण करते कारण इसलम ये सम्पद आख्यय करी शरिया मध्य मानुषर क्रय विक्रय वैध हवारेक्टी शर्त हलून जी क्रय्रय करते যেই ব্যক্তি তার পণ্যের মালিক অথবা পণ্যের মালিকের পক্ষ থেকে সে তার কোনো প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ তো মালিক স্বয়ং নিজে অথবা তার পক্ষ থেকে অনুমতিপ্রাপ্ত তার নিয়োজিত কোনো রিপ্রেজেন্টেটিভ তারা এই সম্পদ বিক্রি করতে পারবে এছাড়া অন্য কেউ সম্পদের মালিকানা যার নেই অথবা প্রকৃত মালিকের পারমিশন যার কাছে নেই সে সম্পদ বিক্রি করতে পারবে না এবং তার ক্রয় বিক্রয় এটা ইসলামী সারিয়ে অ্যালাউ করবে না হাদিসের মধ্যে সাল্লাহ আলহিহ আসালামের সাথ করেছেন লা যা তোমার কাছে নেই তুমি সেই জিনিস বিক্রি করতে পারো না তুমি ভবিষ্যতি কিনবে ক্রয় করবে সেই ভিত্তিতে তুমি বিক্রি করে দিলে আগাম তুমি ক্রয় করবে কোন একটা বস্তু সেই ভিত্তিতেই তুমি সেই বস্তুটা আগাম তুমি বিক্রি করে দিলে এটা তুমি করতে পারবো না এটা তোমার পারমিশন নেই বরং তোমাকে বিক্রি করতে হলে কোনো বস্তু তোমাকে আগে সেই বস্তুর মালিকানা তোমাকে অর্জন করতে হবে তোমাকে তার সত্য অধিকার করতে হবে তারপর তুমি তোমার সত্ত্বাধিকারী কোনো সম্পদ তোমার মাধ্যমে ডিরেক্টলি অথবা কোন তোমার কোন রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে তুমি তোমার কোন প্রতিনিধির মাধ্যমে বিক্রি করতে পারবে ক্রয় বিক্রয় বৈধ হওয়ার জন্য ইসলামে আরেকটি শর্ত হলো অর্থাৎ পণ্যটি এমন হতে হবে যে সেটা হ্যান্ড ওভার করতে পারো হস্তান্তরযোগ্য একজনের কাছ থেকে অপরজনের কাছে যে কোনো কারণে হস্তান্তরযোগ্য নয় সেই ধরনের হস্তান্তরের অযোগ্য কোনো সম্পদ এটা বিক্রি করা যাবে না যেমন পুকুরের মধ্যে মাছ আছে মাছের মালিকানা আমার আছে কিন্তু বিশাল পুকুর এই পুকুরের থেকে নির্দিষ্ট একটি মাছ আমি বিক্রি করে দিলাম এখন এই মাছ আমি তাকে হস্তান্তর করতে পারবো কি পারব না এটার কোনো নিশ্চয়তা নেই কারণ সেখান থেকে মাছ আমাদেরকে ধরা কঠিন যেই পণ্য এভাবে হস্তান্তরযোগ্য হয় নাই সেটাকেও বিক্রি করা যাবে না নিজের মালিকানা থাকলেও ক্রয় বিক্রয় বৈধ হওয়ার জন্য আরেকটি শর্ত হলো মালুমান বিরুইয়াহিফ যেই পণ্যটি বিক্রয় করা হবে সেই পণ্যটি এটি সম্পর্কে ক্রেতা যে তার জানা থাকতে হবে এবং সে নির্ধারিত থাকতে হবে যে এই পণ্যটি আমি কিনছি এমনভাবে সেটা নির্ধারিত থাকতে হবে যেন ওটা স্পেসিফিক হতে হবে এই স্পেসিফিকেশনটা এটা কোন। ইঙ্গিতের মাধ্যমেও হতে পারে সুনির্দিষ্ট যে আমি এই বস্তুটি বিক্রি করছি অথবা তার কোন বিশেষ সিফাত এবং তার বৈশিষ্ট্যাবলী তার গুণাবলী উচ্চারণের মাধ্যমে করে একটা জিনিস নির্ধারিত হতে পারে তবে এটা স্পেসিফিক হতে হবে যে আমি কোন জিনিসটা ক্রয় করছি বা কোন জিনিসটা বিক্রি করছি কারণ সুনির্দিষ্ট একটি বিষয় যতক্ষণ পর্যন্ত এখানে নির্ধারিত না হবে আসলে প্রকৃত অর্থে ক্রেতা এবং বিক্রেতার যে তারাজি তাদের যে পরস্পর সম্মতি যে সম্মতি প্রথমেই আল্লাহর আলমীন শর্ত আরোপ করেছেন যে ট্রানজেকশনের মধ্যে উভয় পক্ষের সম্মতি লাগবে সেই সম্মতি কিন্তু যদি নির্ধারিত না হয় পণ্যটা তাহলেই কিন্তু সেই সম্মতি পরিপূর্ণ এখানে পাওয়া যাচ্ছে না হতে পারে যে বিক্রেতা মনে করলো একরকম জিনিস হবে ক্রেতা তাকে হস্তান্তর করলো আর এক রকম জিনিস বিক্রেতা যেই ধরনের বস্তুর উপর তার সম্মতি ছিল যেই পণ্যের উপর তার সম্মতি ছিল ক্রেতা কিন্তু সেই পণ্য তাকে হস্তান্তর করল না তাহলেই কিন্তু আসলে প্রকৃত অর্থে তাদের উভয়ের সম্মতি এখানে পাওয়া গেল না কাজে এই জন্য তারাজি বা সম্মতির যে শর্ত আরোপ করা হয়েছে কোরআনে পাখের মধ্যে সেই শর্তের ভিত্তিতেই এটা পরিষ্কার যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বিষয়টি একেবারে স্পেসিফিক হতে হবে যে কোন পণ্যটি আমরা এখানে ট্রানজেকশন করছি সর্বশেষ যার একটি শর্ত এখানে প্রয়োজন পণ্যটি যেরকম নির্ধারিত হতে হবে সামান তার যে মূল্য সেই মূল্যটিও এখানে নির্ধারিত হতে হবে যে কত মূল্যে এবং কিভাবে সেই মূল্য পরিশোধযোগ্য এই বিষয়টা নির্ধারিত হয়ে তারপর ক্রয় বিক্রয় হতে হবে মূল্য যদি নির্ধারিত না হয় যে কত মূল্যে এটা বিক্রি করা হচ্ছে তাহলেও এক্ষেত্রেও এই ট্রানজ্যাকশনটা ইসলামী শরিয়া অ্যালাউ করবে না এবং সেটি বৈধ হবে না কাজে আমরা বুঝতে পারছি এটিও সেই তারাজি পরস্পরের যে সম্মতি সেই সম্মতিরই কিন্তু এখানে বিষয় কারণ যদি সামান যেভাবে দেওয়ার কথা মূল্য যেটা দেওয়ার কথা মূল্যটা যদি নির্ধারিত না থাকে তাহলে কিন্তু এক মূল্য দিতে বিক্রেতা প্রস্তুত কিন্তু বিক্রেতা সেই মূল্যে তার পণ্য হস্তান্তর করতে প্রস্তুত না কাজেই মূল্যটা যদি আগাম উভয়ের পক্ষের কাছে ক্লিয়ার না থাকে পরিষ্কার না থাকে তাহলে পরবর্তীতে তাদের মধ্যে যে কোনো ধরনের এটি নিয়ে মতো পার্থক্য দেখা দিতেই পারে কাজে এজন্য ইসলাম যে মৌলিক যে বুনিয়াদী সত্ত্ব আরোপ করেছে বিক্রয়বহিত হওয়ার জন্য সেটি হলো তাদের উভয়ের সম্মতি এটি পাওয়া যেতে হবে আর এই সম্মতির সাথেই পণ্য যেমন নির্ধারিত হতে হবে মূল্য পরিপূর্ণরূপে নির্ধারিত হতে হবে আগাম ট্রানজ্যাকশনের আগেই এগুলো নির্ধারিত হয়ে তারপরে উভয় পক্ষের মধ্যে ট্রানজ্যাকশন সম্পন্ন হতে হবে ক্রয় বিক্রয় সম্পন্ন হতে হবে তাহলে এটি হবে ইসলামী সেরিয়াহ সম্মতি একটি ক্রয় বিক্রয় প্রিয় দর্শক আমরা মৌলিক যেই নীতিমালাগুলো কমনলি জেনারেলভাবে যে কোনো ট্রানজেকশন এবং যে কোনো ক্রয় বিক্রয় দ্বিপাক্ষিক ক্রয় বিক্রয় বিশুদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্যে যে সকল শর্ত আরোপ করেছে সেই সকল শর্তগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের মূল আলোচনা হল এখানে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত মূলত এই শর্তগুলোর ভিত্তিতেই তাদের মধ্যকার সম্পর্কের ধর নির্ধারিত হবে সুপ্রিয় দর্শক আমাদের এসেছে আমরা আবার আলোচনা অব্যাহত রাখব বিরতির সময়ে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আমি জানা দেবী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 আমি সংগ্রাম করছি করতে আসসালাম আলাইকুম রাহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি ধরনের রিলেশন এবং কেমন কোঅপারেশন হওয়া উচিত তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হওয়া উচিত তাদের রিলেশনটা কেমন হওয়া উচিত আর আলা কাহ বাইনাল বাই আল মুস্তারি ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্ক কিভাবে সুন্দর হতে পারে সেটি হল আজকে আমাদের মূল আলোচ্য বিষয় তো ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার গুড রিলেশন ভালো সম্পর্ক सुंदर सम्पर्क प्रत्याशित तरह मध्यकार सम्पर्क यभर करपरि जो अधिकार क्रय विक्रय ट्रांजेक्शन कारण इसमाम एक अधिकारकुक रूल निर्धारण कर रो जपर प्रति आदाय देर जर रेसपन्सिबिलिटी से रेसपन्सिबिलिटी से पूर्ण कर तर उभयर मध्य कोई एक द्वारा अपर साफरार होना साफरार ना हम तर मध्य को विपर्य सृष्टि होना सूंदर रिलेशन ते अब्हत कि रेगुल मुस्तरि क्रेतार अधिकार विक्रेतारेता সকল অধিকার গুলো সংরক্ষণ করে যেহেতু এগুলো ক্রেতার অধিকার কাজে এগুলো বিক্রেতার দায়িত্ব এবং তার রেসিবিলিটি এখানে বিক্রেতার কি দায়িত্ব এবং ক্রেতার কি অধিকার ইসলাম বলছে প্রথম যে অধিকার ক্রেতার লাখিহ আলা আলা আখিহ যে ক্রেতার সাথে একজন বিক্রেতার কথাবার্তা চলছে এবং তাদের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে চূড়ান্ত হয়ে গেছে এখন তারা তাদের কথাবার্তা চূড়ান্ত হওয়ার প্রেক্ষিতে তারা ট্রানজেকশনটা সম্পন্ন করবে ক্রয় বিক্রয়টা সম্পন্ন করবে সে তার পণ্য মূল্য পরিশোধ করবে মূল্য পরিশোধ করে ওই বিক্রেতার কাছ থেকে তার পণ্য সে বুঝে নিবে সিচুয়েশনটা যখন এই রকম পর্যায়ে নবী আকরম সাল আলী বললেন তোমাদের মধ্যে কেউ যেন নিজের ভাইয়ের বিক্রির উপর বিক্রি না করে নিজের ভাইয়ের বিক্রয়ের উপর তোমাদের কেউ যেন বিক্রয় না করে অর্থাৎ যেমন আকাল্লা বিন আসামান অন্য আরেক বিক্রেতা মনে করল যে ক্রেতা যেই মূল্যে অন্য কোনো বিক্রেতার কাছ থেকে পণ্য কিনছে আমি সেই একই ধরনের পণ্য আরও কম মূল্যে তাকে আমি সরবরাহ করব এইভাবে যদি একজন বিক্রেতা অপর আর এক বিক্রেতাকে বিক্রয় করার সুযোগ না দিয়ে মধ্যখান দিয়ে যদি সেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যখানে প্রবেশ করতে চায় তাহলে এটি কোনো বিক্রেতার জন্য এটি বৈধ হবে না এটি হারাম হবে হ্যাঁ যদি সেই ক্রেতা এবং বিক্রেতার সাথে কোনো কারণে তাদের ট্রানজেকশনটা সম্পন্ন না হয় এবং তারা উভয়ে উভয়ে থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেই কেবলমাত্র আর এক বিক্রেতার পক্ষে ওই ক্রেতার নিকট পণ্য বিক্রি করা অথবা সেম সেই ধরনের পণ্য বিক্রি করা বৈধ হবে এটি একজন বিক্রেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এটি সামাজিক শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার মার্কেটগুলোতে বিক্রেতাদের মধ্যে পরস্পর গুড রিলেশন মেনটেন হওয়া এটার জন্য এই শর্তটি খুব গুরুত্বপূর্ণ একটি শর্ত এবং খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে একজনের সাথে ক্রেতার কথা হচ্ছে এবং ক্রেতার সাথে তার মোটামুটি একটা কথা সম্পন্ন হয়ে গেছে ওই সময়ে অন্য কোন বিক্রেতা ওই ক্রেতাকে প্রলুব্ধ করবে না যে এই কোয়ালিটির মাল তো আমার কাছে এর কম মূল্যে আছে এটা আরেকজনের বিক্রিকে ভঙ্গ করার জন্য কোনো বিক্রেতা এই ধরনের আচরণ করবে না দ্বিতীয় যেই দায়িত্ব বিক্রেতার সেটা হলো সে তার পণ্যকে চালিয়ে দেওয়ার জন্যে কোনো মিথ্যা বা কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করবে না মিথ্যার মাধ্যমে প্রতারণার মাধ্যমে যদি কেউ তার নিজস্ব পণ্য বিক্রি করতে চায় তাহলে ইসলাম এটাকে এলাও করে না বরং নবী অকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের ক্ষেত্রে একজন ব্যক্তি সে তার মার্কেটে সে এটাকে পেশ করেছে মার্কেটে উঠিয়েছে বিক্রি করার জন্য অতপর সে আল্লাহর নামে শপথ করে বলছে মা সে এই পণ্যের পিছনে আল্লাহ নামে শপথ করে বলছে যে আমার এত টাকা কস্টিং এত টাকা এই পণ্যের পিছনে আমার খরচ হয়েছে যেই পরিমাণ তার অ্যাকচুয়াল আসলে খরচ না তার কস্ট যেটা না তার চেয়ে বেশি কস্টিং প্রাইস সে আল্লাহ নামে শপথ করে বলছে এই যদি হয় লিউকা ফিহা রজুল মিনাল মুসলিমিন कस्टिंग प्राइस हाई कोरे। शे ए, ए, से क्रय्यटा एक फुलिए फापिए एक बड़ करेता के प्रतारित करते से जो क्रेता के बोझाते सूतरा जेतु कस्टिंग प्राइस तुम्हें कस्टिंग प्राइस मिनिमाम प्रफिट दी दाम अनेक तो क्रेता कथाय प्रतारित तर कस्टिंग प्राइसा से बल तर अधिक मूल्य परशोधे से सम्मत हो गल्ला नाम शपथ कर नाम शपथ छाड़ा को प्रकृत कस्टिंग प्राइस से गोपन करो बेसि कस्टिंग प्राइसिंग से क्रेतार सामने वर्णना करेता प्रतारित है तो यही जरा अल्लाह रबुलर नामे मिथ्या शपथ करल সম্পর্কে বলেছেন যে এই ব্যাপারে আল্লাহুল যে এই ক্ষেত্রেই কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হল যে আয়াত এটি সুর আল ইমরানের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ পাক রবাহ আলম বলছেন যারা ইমানা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামের শপথ এবং আল্লাহর নামের অঙ্গীকার দিয়ে তারা দুনিয়ার সামান্য কিছু মূল্য যারা গ্রহণ করতে চায় ক্রয় করতে চায় এই ধরনের ব্যক্তি পরকালে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছ থেকে কোনো বিনিময় পাবে না কাজেই এই যে কস্টিং প্রাইসকে গোপন করে তার চেয়ে বেশি প্রাইস বেশি মূল্য তার খরচ হয়েছে কষ্ট গেছে এরকম কোনো কথা বলা এটা হলো ক্রেতাকে প্রতারিত করার একটি পদ্ধতি কাজেই এটা করা যাবে না বরং ব্যয় বা বিক্রেতার দায়িত্ব হলো এই যদি কস্টিং প্রাইস তাকে বলতে হয় তাহলে সঠিক তথ্যই সে বলবে অন্যথায় এ ব্যাপারে সে নিশ্চুপ থাকবে এমন কোনো কথা সে বলবে না যাতে ক্রেতা মনে করতে পারে যে তার এখানে কস্টিং প্রাইস অনেক বেশি এরকম যেন সে মনে করতে না পারে মনে করার মতো এমন কোন কথা বলা যাবে না হাদিসের মধ্য আকরম সাল আলহি আসাল্লাম এই বিষয়টির প্রতি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোনো মিথ্যা শপথ করবে উদ্দেশ্য হলো কোন মুসলমানকে কোন ব্যক্তিকে কোন ক্রেতাকে প্রতারিত করা লি আল্লাহ আলহি কান তাহলে সে আল্লাহ রবীন্দিনের সাথে এমন অবস্থা সাক্ষাৎ করবে যে আল্লাহ রবাহিন তার উপর অত্যন্ত বেশি ক্ষুব্ধ থাকবেন তাহলে ইসলামী শরীয়তে যে বিক্রেতা তার গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হল কোনো অবস্থাতেই এমন কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না এমন কোনো কৌশল প্রয়োগ করা যাবে না এমন কোন কথা বলা যাবে না যেই কথা বা যেই কৌশলের মাধ্যমে ক্রেতা পণ্যের যে কস্টিং তার চেয়ে হাই কস্ট এটার পিছনে গেছে মনে করতে পারে বিক্রেতার পক্ষ থেকে এমন কোন কৌশল এখানে অবলম্বন করা যাবে না এটা যদি করে তাহলে বিক্রেতা তার আমরা সে খিয়ানত করলো এই জন্য তাকে আল্লাহাক রব্বুল্লাহ আলহামী ক্রোধ এবং গুসার পাত্রে পরিণত হতে হবে এবং আল্লাহ রব্বুল আলহামীনের নাম বিক্রি করে সে দুনিয়ার সামান্য সম্পদ উপার্জনকারী এই ধরনের জঘন্য ব্যক্তি দেশে রূপান্তরিত হবে বিক্রেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং অধিকার পণ্যের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি বিক্রেতা নিজে স্পষ্ট করে দিবে। বিক্রেতা তার পণ্যের কোন ত্রুটি গোপন করার চেষ্টা করবে না বরং বিক্রেতার জ্ঞাত স্বারে যদি তার পণ্যের মধ্যে ्रुटि था फार्ज ज पुटि क्रेतार सामने स्पष्ट कर दिव्य जे हमारे पन्नर मध्य क्योंकि त्रुटि आज एभवे विक्रेतारणर सकल त्रुटि चिन्हित कर दिए स्पष्ट दिए क्रेता जो येपारे अस्पष्टतार मध्य ना था विक्रेतार दायित्व क्रेतार अधिकार प्रिय दर्शक आजकल आलोचनारय शेष আমরা বিদায় নিব এ সংক্রান্ত হককুল বা আবুল মুশারি ক্রেতা এবং বিক্রেতার গুড রিলেশনের জন্য যে সকল অধিকার রয়েছে এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে আরো আলোচনা করবো সেই পর্ব শোনার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ कखो कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे